যে প্রান্তে বসে দেখছেন মাঝে গুণা গা সাহা হয়ে পড়েছে আমরা হয়তো অনেকে জানা সত্ত্বেও অপরাধ করিয়ে যাচ্ছি আবার অনেকে হয়তো না জেনে করছি অনেকে না বুজার কারণে করছি অনেকে প্ররোচিত হয়ে করছি অনেকে পরিবেশের কারণে বাধ্য হয়েও অপরাধে লিপ্ত হচ্ছে কিন্তু যেভাবেই হোক না কেন ব্যক্তি নিজের অপরাধের কারণে আর পরে তাই আমাদের সাবধান করে দিয়ে বলেছেন জহার আল নাস জলে স্থলে জলের অন্তরিক্ষে সর্বত্র বিপর্যয়ের কারণ মানুষের পাপ আর অপরাধ যদিও রব্বুল আলমিন অনেকগুলো এমনিই ক্ষমা করে দেন ওয়াফু আনকসির অনেক অপরাধ রব্বুল আলমিন নিজেই ক্ষমা করে দেন যেহেতু তার নাম গফফার না তারিম তিনি রাহমান তিনি তওব তিনি সত্তার কিন্তু কিছু কিছু অপরাধ তৌবা না করলে ক্ষমা করেন না তৌবা না করলে কোনোদিন ক্ষমা করবেন না আর এই অপরাধগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম যাতে আমরা যদি করে থাকি অপরাধ তৌ করতে পারি আর ভবিষ্যতে যাতে এমন অপরাধ থেকে বেঁচে থাকতে পারি আমাদের আপন পরিচিতজন কেউ যদি এমন লিপ্ত থাকে তাকে যদি সতর্ক করে দিতে পারি বিরত রাখতে পারি ভয় দেখাতে পারি সবাই মিলে যাতে অপরাধ মুক্ত সুন্দর জীবনে দণ্ণ হতে পারি দুনিয়ায় আর পরকালে বন্ধুগণ আর এই আমাদের এই উদ্যোগ আল্লাহ সফর আমাদের এই আয়োজনকে আমাদের এই উদ্যোগকে কবুল করুন আমিন বন্ধুগণ আজকে একটি কবিরা গুণানি আমরা আলোচনা করতে চাই আর তা হল বিনা কারণে বিনা উজরে। जुमार नाम जोार नाम धारा भाबासगत भाव कभी जोार नाम धारा शरियत ग्रहण जो कारण छाड़ा झेड़े कभी राखुना बंधुगण जुम्मन शेर इम जीवन बोध वास्तव एक प्रतिक इम एक निशाना ইসলামের রৌনক ইবাদতের নাম হলো জুমা পৃথিবীতে আর কোনো ধর্ম জাতি গোষ্ঠীর জন্য এমন সদ্যর ইবাদতের ব্যবস্থা নেই মোহাম্মদুর রসুল উহ্লাহ তাল আলহি ও আলী ওসলাম মাক্ষাতুল মুকরমায় ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে সত্যির দিকে মানুষকে আহ্বান করে করে যখন নির্যাতিত নিপীড়িত হয়ে বাধ্য হয়ে মদিনাতুল মোনাওয়ারায় হিজরত করলেন এবং মদিনাতুল মোনাওয়ারায় এটা সুন্দর সমাজ একটি সুন্দর রাষ্ট্র এটি সুন্দর কমিউনিটি প্রতিষ্ঠিত হলো চার্টার অফ মেদিনার ভিত্তিতে মদিনার সনদের ভিত্তিতে বহু জাতি ধর্ম গোষ্ঠী বর্ণের নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হুসাল্লাম এই কল্যাণ রাষ্ট্রের কল্যাণকে সমৃদ্ধিকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই কুবা থেকে মদিনায় প্রবেশের রাস্তায় বনিস আলম বিন আউফ গুত্রে প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন জুমা মানেই হল দুইটি খুদবা আর দুই রাগাত নামাজ বন্ধুগণ জুমার নামাজের এই যে প্রাণ এই যে সুন্দর অবদান সকলের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পৃথিবীর আর কোনো ধর্ম বা মত এমনটা উপহার দিতে পারেনি দুইটি বক্তব্য সুনাবাধ্যতামূলক আর দুই রাকাত নামাজ যদিও জোহরের নামাজের বিপরীতে জোহরের ওয়াক্যে এই জুমা এর জন্যে কয়েকটি শর্ত এবং এই কয়েকটি শর্তের ভিত্তিতে আমাদের জন্য চুরন্তন কল্যাণ নিহিত এক নম্বর এই জুমা আদায় করার জন্যে ব্যক্তিকে বয়স্ক মুসলিম নর বা নারী হতে হবে দুই নম্বর একজন খাতিব থাকতে হবে খাতিব আর খাতিব হলেন সরকার প্রধান এক্সিকিউটিভ চিফ নির্বাহী প্রধান অথবা তার প্রতিনিধি তার কর্তৃক নিয়োজিত নিয়োগ প্রতিনিধি তিনি নিজে অথবা তার প্রতিনিধিরা জমার খোদ্া দেবেন আর তিন নম্বর কমপক্ষে ফকিগন মতবিরোধ করেছেন কতজন সংখ্যায় হতে হবে তবে জামাত পড়ার জন্য যে কয়জন হওয়া উচিত এই কয়জন মানুষ হলে হবে জমাপড় থেকে একটি জামে মসজিদ যদিও যে কোনো জায়গায় পরা যায় বলে এটা প্রমাণিত শর্ত হলো খাতিব থাকবেন যিনি খুদ্া দেবেন দুইটি এক্সিকিউটিভ চিফ নিজে অথবা তার প্রতিনিধিত্ব করে অথবা তার প্রতিনিধি হয়ে আর সবার জন্যে তাও মুক্ত হবে কেউ আসবে কেউ আসতে পারবে না না বরং জুমাহা এবং ঈদ এই দুই নামাজে নারীরাও আসবে শিশুরাও আসবে ছেলে মেয়েরাও আসবে বিবাহিতরাও আসবে কুমারীরাও আসবে জুমা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম ইসলামের সৌহার্দ্য সৌন্দর্য প্রীতি আর বন্ধনকে সবার মাঝে কল্লানের বাস্তবতায় প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্যে জুমা আমাদেরকে উপহার দিয়েছেন আর এই জুমা যদি কেউ ছেড়ে দেয় জুমা ছেড়ে দেওয়া মানে তার না। নির্দেশনা সকল মুসলমানের সাথে হওয়া তার হলো না প্রাণটা খুলে সবার সাথে পরিচয় পরিচিতি করে সপ্তাহে একবার সুন্দর একটা পারস্পরিক যুগাযোগ এবং পারস্পরিক খোঁজখবর নেওয়ার মহৎ উৎসব এর নাম জুমা পৃথিবীর আর কোন ধর্মে এমন বাধ্যতামূলক উৎসব এমন বাধ্যতামূলক একত্রিত হওয়া এমন বাধ্যতামূলক বক্তব্য শোনা এবং বক্তব্য দেয়া নেই প্রশ্ন হলো জোমার কিভাবে হবে জমার খুদ্া পৃথিবীর সকল আলমী দিন একমত জুমার খুদ্বা হবে যারা উপস্থিত তাদের বোধগম্য ভাষায় এবং খুদ্ার বিষয় হবে বিগত সপ্তাহের গুরুত্বপূর্ণ বিষয়াবলির উল্লেখ এবং বিগত সপ্তাহে ঘটে যাওয়া যে কোনো দুর্ঘটনা বিপদ আপদ অথবা অপরাধের শাস্তির ঘোষণা এবং আগামী এক সপ্তাহ কিভাবে মানুষ চলবে তার জন্যে গাইডলাইন যেমন ইবাদতের দৃষ্টিকোণ থেকে মানুষকে গাইডলাইন দিতে হবে ঠিক মহামালাত বাস্তবিক জীবন জীবনযাপনের জন্য যেমনটা গাইডলাইন প্রয়োজন তাও দিতে হবে ইবাদত এবং আমালাত আলমিনের হক মা বাবার হক মানুষের হক প্রত্যেকটি হক সংশ্লিষ্ট বিষয়কে অগ্রগণ্য করে আগামী এক সপ্তাহ চলার জন্য মানুষকে উপদেশ থাকবে বক্তব্যের মধ্যে খুদ্বার মধ্যে প্রথম ক্ষুদায় এই বিষয়গুলো ভালোভাবে বিবৃত হবে কোরআন এবং সুনার উদ্ধৃতির ভিত্তিতে দলিলের ভিত্তিতে আর দ্বিতীয় খুদ্ আল্লাহ সুফান প্রশংসা রসুর সাহসমের উপর দুরুৎসরী দুরুদ এবং সালাম তারপরে সকল মুসলমানদের জন্যে দোয়া হবে নিজের জন্য নসিহত হবে সবার জন্যে কল্যাণের কামনা করা হবে শত্রুর বিরুদ্ধে বিজয় কামনা করা হবে এটা হলো দুইটি খুদ্া আর এই দুইটি খুদ্া উপস্থিত যারা তাদের ভাষায় হওয়া উচিত হ্যাঁ এক দৃষ্টিকোণ থেকে আমরা বলবো প্রত্যেক মুসলমানকে আরবি জানা উচিত কারণ অন্তত স্বাভাবিক বিচক্ষণ এবং বিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে মাত্র ভাষা হলো জীবিত ভাষা আর সকল ভাষাই বিবর্তিত হয় মরে যায় ভাষা যে বিবর্তন হয় ভাষার পরিবর্তন হয় দিন দিন পরিবর্তন হয়ে হয়ে ভাষা উলট হয়ে যায় কিন্তু মাত্র ভাষা আরবি ভাষা চোদ্দো শত বছর পর্যন্ত একই প্যাটার্ন একই সত্তাকে ধরে রেখে আমাদের সামনে আস বর্তমান অন্তত চোদ্দশো বছরের দলিল সবার কাছে স্পষ্ট আরবি ভাষা বিবর্তন হয় নাই বিবর্তিত হয় নাই পরিবর্তিত হয় নাই যে কারণে চোদ্দশো বছর আগের ভাষা এখনো বর্তমান স্পষ্ট দ্বিতীয়ত আরবি আমার একটি সমৃদ্ধ ভাষা যে ভাষায় শব্দ ভাণ্ডার একেবারে পরিপূর্ণ আরবিতে বলার জন্যে কোনো বিষয়ে ভাব প্রকাশ করার জন্যে অথবা লিখার জন্যে কোনো বিদেশি ভাষার শব্দকে ধার করতে হয় না এটি কমপ্লিট ভাষা পূর্ণাঙ্গ ভাষা আরবিহার ভাষা আরবি ভাষা আরবি প্রত্যেকটি মানুষ এর সত্তার সাথে পরিচিত ভাষা তাই আরবিটা শেখা উচিত জীবনে কত কিছু শিখলাম একজন মুসলমান তার প্রথম কর্তব্য যেহেতু শিক্ষিত হওয়া শিক্ষিত না হলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার কামনা করা যায় না কারণ প্রথম ফরজ পাঠ করা পড়া ইকরা তো একজন ইমানদার শিক্ষিত হবে এটাই বাস্তব আর শিক্ষিত হতে গিয়ে নিজের জীবন পরিচালনায় রবুল আলমিনের আদেশ রবুল আলমিনের নিষেধ রসুল সাল্লাহআমের আদেশ রসুল সাল্লাহমের নিষেধ এবং নিজের বাস্তব জীবনের কল্যাণ আর অকল্যাণ সব বোঝার জন্যে কোরআন এবং হাদিস পড়তে হবে ডাইরেক্ট ট্যাক্সট পড়তে হবে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলব তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদুদ্দো জাহাদি আপনারা দেখছেন পিস টিভি বাংলা Marriage or divorce? What's the Islamic rule? The husband wants to keep yeah. divorce. Solution or problem? Join family system. Heaven or hell? Big fat have, the have become the norm. You choose. Beauty. Well. Family status. Virtue. Decide what you want. জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী না দিক্তাঙ্গিনী প্রতি শনিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে বিস টিভি বাংলায় সত্যিকার যদি আল্লাহ নবী সালামের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায় সম্পূর্ণ সম্মান তাহলে আল্লাহ নবীলাম যে আদর্শ নিয়ে যে দিন নিয়ে তাহলে সে দিনকে আমাদেরকে তাজদিক সত্য বলে মানতে হবে শুধু তহিদের রসিকে মজবুত করেহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা বলছিলাম একজন মুসলমান ইমানের দাবিতে তার একটি ভাষা শেখা উচিত তার নাম আরবি আর এটা এই জন্যে যে আরবি সকল ভাষার মূল পৃথিবীর একমাত্র জীবিত ভাষা বিবর্তনহীন একটি কমপ্লিট ল্যাঙ্গুয়ে আরবি আরবি এমন একটি ভাষা যে ভাষায় ভাব প্রকাশের জন্য বিদেশি কোনো শব্দের প্রয়োজন হয় না আর আরবি আরবি নিজের ইমানকে রক্ষার জন্যে কোরআন এবং হাদিস থেকে ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে নিজের সকল ইনফরমেশন সকল তথ্য সকল উপাত সরাসরি জানার জন্য আরবি জানা প্রয়োজন মুসলমান আরবি না জানলে এবং ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে দলিল গ্রহণের মতো ব্যবস্থা না থাকলে বিভ্রান্ত হওয়ার অনেক সুযোগ রয়েছে আজকের সারা পৃথিবীবাহ মুসলমান আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়ার পিছনে অন্যতম একটি বড় কারণ কোরআন এবং সুন্না থেকে ডাইরেক্ট নিজেরা নির্দেশনা গ্রহণ করার দুর্বলতা আর এই ক্ষেত্রে কিছু মানুষ ভুল বুঝে অথবা ইচ্ছায় অথবা অনিচ্ছায় অথবা প্ররোচিত হয় অথবা কোনো ইন্দনের কারণে কোরআন এবং হাদিসের শিক্ষাকে পরিবর্তন পরিবর্ধন করে নিজেদের মতো করে পেশ করছে তাই এক আল্লাহ এক রসুল এক কাবা এক কোরআন হওয়া সত্য আমরা সবাই বিভিন্ন দলে উপদলে বিভক্ত আর দলে উপদলে বিভক্ত হওয়ার কারণ কোরআন এবং সুন্না থেকে সকল মুসলমানের ডাইরেক্ট নলেজ বা জ্ঞান অর্জনের যোগ্যতা না থাকা এটা অপরাধ বটে আরবিটা শেখা উচিত অন্তত বাধ্যতামূলক নামাজ পড়তে গিয়ে তো সালাত গিয়ে তো বুঝে অনুধাবন করে হৃদয়াঙ্গন করে পড়া উচিত এই তো আরবি শেখা উচিত আর মিনিমাম এতটুকু আরবি শিখলে আরবিতে দোয়া করতে হয় আরবিতে অনেক কিছু করতে হয় মুসলমানের জীবনে সকাল আর সন্ধ্যায় দিনে আর রাতে সব সময়। সুতরাং আরবিটা শেখাই উচিত আর এইদিক থেকে আরবিতে ক্ষুদ্বা হওয়ার ব্যাপারে যদি আলিমুলামা বলেন ভালর দৃষ্টিকোণ থেকে ভালো তবে জেনারা উচিত সকলের জ্ঞানের লেভেল এক ধরনের হবে না রবীন্ন এই পৃথিবীতে নবী এবং রসুল পাঠিয়েছেন ইলাইহিম। আর আলমিন বলছেন যত রসুল তিনি পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন আলিহিমসালাম तर ते स्वत भाषा पाठस्प्टी मानुष्टित दलभिक स्पष्ट सुंदर एक बक्त्य सप्ताह एक बार सुनार अभ्यश केड़े दे तो कबिरागुनाधलम बड़ से अवज्ञा हलो মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কেবল মুসাফির অবস্থায় অথবা শত্রুর ভয় যদি হয় তাহলে আলী ওসাল্লাম অনুমোদন করেছেন জুমার বিপরীতে জোহর পড়া শরীয়ত অনুমোদন করে কিন্তু স্বেচ্ছায় একাধারে জুমা পরব না আমি মুকিব আমি সুস্থ আমি পূর্ণপ্রাপ্ত বয়স্ক মুসলমান না অবশ্যই কবিরা অপরাধ কারণ ইসলামের বড় একটা শেয়ারকে অবজ্ঞা করা অবহেলা করা তুচ্ছ করা বন্ধুগণ আজ আমাদের মাঝে অনেকের মাঝে মানে অভ্যাস তৈরি হয়েছে অনেকে আমরা নিজেরা মুসলমান বলে দাবি করি অথচ জুমার নামাজটা পড়তে যাই না অনেক মুসলমান কেবল হয়তো দুই ঈদের নামাজ পড়ি নিজের মুসলমানিত্ব টিকিয়ে রাখার আকাঙ্ক্ষা নিয়ে অথচ জানে রাখা উচিত ইচ্ছা করে জুমা একটি বর্ণনা রয়েছে তিন জুমা একাধারে ইচ্ছা করে এমনি অবজ্ঞা তুচ্ছ অবহেলার করে যদি কেউ না পরে রব্বুল আলমিন তার হৃদয় বিভ্রান্তির মোহর পেরে তবা যদি না করে রব্বুল আলমিনের কাছে যদি ক্ষমা না চায় আর আল্লাহ যদি তার হৃদয় থেকে এই মোহর রুটিয়ে না নেন তাহলে হেদায়ত অবশ্যই হবে না মোহাম্মদুর রসুল্লাহি আলী ওসাল্লাম মনি সালেম বিন আউফ গুত্রে যেখানে জুমা আদায় করেছিলেন আজও এখানে একটি মসজিদ রয়েছে মসজিদের জুমা নামে জুমা সারা পৃথিবীর মুসলমানদের জন্য সে জুমার মধ্যে আরেকটি জিনিস রয়েছে তা হলো জামাত জুমা এর মধ্যে জামাত স্বাভাবিকভাবে জামাত বিষয়টাও জড়িত যদিও ইচ্ছা করে জামাত পরিত্যাগ করাটার ব্যাপারও আমরা আলোচনা করি এটা একটু কবি রাখুন জুমার সাথে যেমন ইসলামের সে আর জুমা मरा नाम सबा मिलेुल लाखी संग्रह करो का सकल लुक যে সকল মানুষেরা ইমানের সত্ত্বেও জামাতের নামাজে শরীর না হয় নিজের ঘরে রয়েছে তাদের ঘর জ্বালিয়ে দেয় রাহমাত দেওয়ার জন্যে আক্ষেপ করেছেন কিন্তু জ্বালিয়ে দেননি ওয়ার্নিং দিয়েছে যদি বৃদ্ধ আর বৃদ্ধা শিশু কেমতের বিভেকময় অবস্থা সম্পর্কে বলেছেন কেয়ামতের কঠিন দিনে সবার অপরাধ পা পার পুণ্য প্রকাশিত হবে তবে রব্বুল আলমিন ওই দিন ওইউদ আউনা সুজুদ সাজদা করার জন্য ডাকবেন কিন্তু যারা নামাজ ঠিক মতো কায়েম করেনি জামাতের পাবি জুমার নামাজ ঠিক মতো আদায় করেনি নামাজকে অবজ্ঞা করেছে অবহেলা করেছে তুচ্ছ জ্ঞান করেছে পালায়স্তাতি তারা স্যাজদা করতে সক্ষম হবে না বন্ধুগণ আমাদেরকে অতি সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন আমাদেরকে অতি সুন্দর আকৃতি দিয়ে রব্বুল আলমী সৃষ্টি করেছেন আর সুন্দর আকৃতি সাতটি অঙ্গ দিয়ে সেজদা কেবল আমরাই করতে পারি এত সুন্দর করে আর স্যাজদা পৃথিবীর আর কোন প্রাণী আর কোন সৃষ্টি করতে পারে তা আল্লাহ সুতরাং সেজদা যে জীবনে না। দুনিয়ার জীবনে শেজদা যে না পরকালে সে করতে পারবে না ধ্বংস কারণ সবকিছু সাজদা করে কিন্তু মানুষ সেদা করতে চায় না দূরে চলে যায় জামাত কায়ে করতে চায় না জমার নামাজ পড়তে চায় না মানুষ এর দ্বারা নিজের ধ্বংস আর ক্ষতি ডেকে আনে আরেকটি বিষয় জমার জামাতে কেবল পুরুষরা জমায় আসবে নারীদেরকে জুমার নামাজ আসতে দেবে না এটা অপরাধ জমার নামাজ নর এবং নারী পুরুষ আর মহিলা সবার জন্য ইচ্ছা করে জুমা ছেড়ে দেয়া কবিরা গুনা কিন্তু অনেক এলাকায় আমাদের দেশ আর জাতিতে অনেক জায়গায় নারীদের জন্যে জুমার নামাজের ব্যবস্থা নেই যদিও আলহামদুলিল্লাহ এখন শুরু হয়েছে এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা হয়তো ধীরে ধীরে এই অন্যায় থেকে বেরিয়ে আসবো আল্লাহ দিন আমির জুমার সুদূর প্রসারই একটি প্রভাব রয়েছে যে সকল পরিবারের ছেলে আর মেয়ে স্বামী আর স্ত্রী সবাই মিলে জুমার নামাজে যায় তাদের জীবনের একটা প্রভাব পড়ে পরিবারে প্রভাব পড়ে চালচলনে প্রভাব পড়ে অভ্যাসে প্রভাব পড়ে এটা প্রমাণিত যে জুমার নামাজ আগে পড়তো না জুমার নামাজ যখন থেকে পড়ে একটি ভালো কথা হলেও তো শুনে ওইটা তার হৃদয়ে তার মনে আর মননে আঘাত করে সুতরাং জুমার নামাজে পুরুষদের পাশাপাশি নারীদের নেওয়া উচিত আরেকটি বিষয় জুমার নামাজে বাচ্চাদেরকে নেওয়ার ব্যাপারে উৎসাহিত করে তার পিতাম সাল তাল আলী সাল্লাম বাচ্চাদেরকে জুমার নামাজ নিতে উৎসাহিত করেছেন বাচ্চাদের জুমার নামাজে নেয়া যাবে না এই কথাটা কোরআন এবং হাদিস কোথাও প্রমাণিত নেই বরং नारी देर जो दे दा था कि दे आला नामुष एक नाम पुरुष कतार नारे सर्वोत्तम कतार हलो सर्वशेष कतार और मास्कने दाड़े अप्राप्त बयस्क ऐले मेरा पिच्चिरा दिए সুতরাং পিচি বাচ্চাদেরকে জুমায় আনবেন না লঙ্ঘন করলেন বাচ্চার অভ্যাস তৈরি হওয়াকে বিরত রাখলেন আর এর দ্বারা যদি বাচ্চারা জুমার নামাজ ছেড়ে আর পরিণত হয় দেওয়ার শুধু তাই না আজ আমাদের সমাজে হয়তো কোন মসজিদে মেয়েদের জন্য আলাদা জায়গা রয়েছে আলহামদুলিল্লাহ কোথাও নাই এমনটা যেখানে নাই সেখানে মেয়েদের জন্য আলাদা নামাজের জায়গা করা হোক মসজিদ কেবল পুরুষদের সম্পত্তি নয় পুরুষদের ইবাদতের ঠিকানা নয় নারীদেরও আর যদি নারীদের আলাদা আলাদা সিঁড়ি দিয়ে আলাদা ব্যবস্থাপনায় হয় আর বাচ্চারা বাবাদের সাথে আসে চাচা মামু দাদা খালু তাদের সাথে আসে তাহলে বাচ্চারা বয়স্কদের মাঝে মাঝে রাস সফ এর মাঝখানে দাঁড়াতে পারে বয়স্ক দুইজনের মাঝে একজন অপ্রাপ্ত বয়স্ক পিচ্ছি যদি দাঁড়ায় সফের এর ক্ষতি হয় না অথচ দুর্ভাগ্য আমরা আমাদের অনেক সমাজে অনেক জায়গায় বাচ্চাদেরকে পিছনে মুরবীরা সব সামনে বাচ্চারা সব পিছনে আর সব পিছনে বাচ্চা হওয়ার কারণে ইন্ধন দেয় বাচ্চারা নিজেরা হই হুল্লুর করে দুষ্টামি করে নামাজ ফাসে হওয়ার মতো অবস্থা তৈরি হয় অপরদিকে বাচ্চারাও ঠিক মতো নামাজ শিখলো না সুতরাং বন্ধু জমার নামাজের এই উপকারগুলো আমাদেরকে বুঝতে হবে নিজের কল্যাণের জন্য আত্মস্থ করতে হবে বাস্তবায়ন করতে হবে যারা জুমার নামাজ না কবিরা গুনায় লিপ্তাগুন গুরুত্ব দেই ইসলামের সেহার হিসেবে গ্রহণ করি জুমার নামাজ নিজেও পড়ি পরিবার পরিজন সবাইকে নিয়ে পড়ি জুমা পরিত্যাগ করার মতো কবিরা রব্বুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুন আমিন হা মা وَالْعِلْمُ عِنْدَ اللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهُ نِيبٍ والسلام علیکم ورحمت الله وبرکاته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 जगत दामे अर्थ परफ आई अल बैंक छाचल्लिस